ভাই জানতে চাইছেন আছেন হিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলে উপকৃত হব। সম্মিত ভাই তাও হিদ হলো আল্লাহর একত্ববাদ আল্লাহকে একক করা একক জানা একক মানা এই আমরা বলতে পারি যে একজন মানুষের প্রতি প্রথম ফরজ হল তাওহিদের জ্ঞান অর্জন করা যে ব্যক্তি তাওহীদের জ্ঞান অর্জন করেনি তার দুনিয়া এবং পরকাল নষ্ট করেছে আল্লাহ সোহন এই জন্য সোরা মোহাম্মদের উনিশ নম্বর জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই মা বুধ নাই এখানে তিনি তাওহিদের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ সোহানা যত নেবি এবং রসুলকে পাঠিয়েছেন সকলকে তওহিদের দাওয়াতের জন্যই তিনি পাঠিয়েছেন যেন আল্লা সুফানাকে একক করা হয় সকল ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে সাহায্য দেওয়ার ক্ষেত্রে তার নাম এবং গুনাবলীর ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন আল্লা সুফানকে একক করা হয় হয়ত রসুল আল্লাহ সুবাহ তালা বলেছেন আমি প্রতিটি জাতির কাছে নবী রসুল পাঠিয়েছি আনি আবুদুল্লাহ তাদের দাওয়াতের প্রোগ্রাম ছিল तुम्हारा एक आल्लार इबाद बंदीगी करो आल्लाबादी तहिद हल एम जिन जेटी व्यक्ति जीवने प्रथम फरज सकल के जानते क्यों जदि तवहिद सूंदर भाव ना बोझे से दुनियाते फिलवाड़ होकाल नष्ट कर কেননা যথেষ্ট নম্বর আয়তে ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল তার জন্য আল্লাহ সোহমত জান্নাতকে হারাম করে দেন জাহান্নাম তার জন্য অবদারিত হয়ে যায় তার স্থান হয়ে যায় জাহান্নম আর उदी तदेश करम्रश्ते इबादत बंदी कर যে এমন ব্যক্তি যে মৃত্যুবরণ করলো মন মাতিল যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহ ছাড়া অন্য কে আহ্বান করে অন্য কে কাছে সে জাহান্ন মে গেল মন লাকে জাননা যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করলো সে করে নি সে জান্নাতে যাবে ওমান ইউশ্রী কবি আদা খালান্নার আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলে তার সান্নিধ্য লাভ করল সে জাহান নামে যাবে এই জন্য বেশ কিছু দিক রয়েছে সে দিকগুলো সুন্দরভাবে বুঝতে হবে প্রথম দিক হলো তৌহিদ এ রুবুইয়া আল্লাহ সহ রব হওয়ার ক্ষেত্রে একক কন্ট্রোলিং পাওয়ার একমাত্র তার কাছেই রয়েছে তিনি সব কিছুকে কন্ট্রোল করেন আমাকে কন্ট্রোল করেন আপনাকে কন্ট্রোল করেন বিশ্বে যা কিছু রয়েছে এককভাবে তিনি কন্ট্রোল করেন এই আমরা এইভাবে বলি যার কন্ট্রোলিং পাওয়ার রয়েছে সবকিছু তিনি হলেন একমাত্র আল্লাহ সু এই জন্য আমরা তার দাবি দিই সুরা ফতে হাতে অনুরূপ হবে তেদেয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সহমতলাকে একক করা একক জানা একক মানা যেই তাওহেদ নিয়ে সকল নেবি এবং রসুলগুন এসেছেন এবং দাওয়াত দিয়েছেন নেবি সাল্লা সালাম দীর্ঘ তেরো বছর মক্কার জীবনে তিনি শুধুমাত্র তাদেরকে তাওহেদ বুঝিয়েছেন যে একজন যদি তাওহেদ বুঝে ফেলে যে রবকে যদি চিনে ফেলে সব কিছুকে যদি রবের জন্য পেশ করতে পারে তাহলে ইবাদত তার কাছে সহজ হবে ইবাদত সুন্দর হবে এই জন্য ইহ তোমরা এই অংশ বলো আল্লাহ ছয় সত্যিকার কোন উপাস্য নাই তুফলে তোমরা মুক্তি পাবে কখন তারা তারা বলে বসেছিল আজ আল্লাহ ইন্না হা আমাদের এত প্রভু রয়েছে এত মহাবুদ রয়েছে সবগুলোকে ভেঙ্গে এক মাহবুদ করে দিল নিবি মহিলাম না এটি মানা যাবে না ইন্হন এটি বড় আশ্চর্যজনক কথা আমরা সুরা হতে হাতে ঘোষণা দিইয় একমাত্র তোমারই আমরা ইবাদত বন্দিগি করি তথা তুমি ছাড়া কারোর করি না ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা এই তাহিদ নিয়ে কিন্তু ওই বিধর্মীদের সাথে ফাইট হয়েছিল না তারা প্রথম প্রকার তাওহিদ তারা মানে তাওহিদ তারা মানে এই সপ্তাহ আকাশ কে সৃষ্টি করেছে সপ্ত জমিন কে সৃষ্টি করেছেন এগুলো যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় কাফেরদেরকে জিজ্ঞেস করা হয় তারা কিন্তু বলবে যেগুলো আল্লাহ হ্যাঁ তোমরা যদি তাদেরকে জিজ্ঞেসবাদ করো যে সপ্ত আকাশ জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তাহলে তারা অবশ্যই বলবে যে এইগুলো একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহর সৃষ্টি তারা দাবি দেবে যেগুলো তিনি সৃষ্টি করেছেন কিন্তু একমাত্র তার ইবাদত করতে হবে এই অংশে তার কিন্তু গ্রহণ করে নেয়নি এই জন্য মুসলিম সমাজে অনেক আমরা দেখতে পাই যারা কবরের শেষ দাদি কবরবাসীর কাছে ডাকে বীর বুজুর্গকে তারা বিপদ মুহূর্তে তাদের ধর্ণা দেয় তাদের কাছে আহ্বান করে তাদেরকে নজর দেয় এগুলো সবগুলোই তাওহিদ বিরোধী কাজ এগুলো সেরকা কাজ কেননা এই কাজগুলো মূলত একমাত্র আল্লাহ সব হ্যাঁ না কিন্তু সেগুলো তারা ফিরিয়ে অন্য কাউকে দিচ্ছে এগুলো সবগুলো কিন্তু বাধা আশ্রয় প্রার্থনা করা এটি বাঁধা বিপদে আহ্বান করা এটিও ই বাঁধা নজর দেওয়া এটু বাধা দেওয়া এগুলোই বাধা এই বাধা একমাত্র আল্লাহর জন্যই হবে যারা ইয়া কানা আবোধ পড়েন আর এই কাজগুলি করেন তারা মূলত ইয়া কানা আবোধ বা ইয়া এর অর্থ বুঝেননি যদি বুঝতো যে না। এটি তৌহিদ বিরোধী কাজ সেরকম কাজ হয়ে গেছে এরপরে তৃতীয় পর্গে তৌহিদ হলো তৌহিদুল আসমা উসিফা আল্লাহর নাম এবং গুণাবলিতে তিনি একক যেই নাম এবং যেই গুণাবলীগুলো তার জন্য আল্লাহ হানাহাতাল্লা নির্ধারণ করেছেন করতে বর্ণিত হয়েছে সেগুলো একমাত্র তার জন্যই নির্দিষ্ট করা নির্ধারণ করা এই হচ্ছে আসমা নাম যে নামগুলি ধরে আমাদেরকে ডাকতে হবে ডাকতে তিনি শিক্ষা দিয়েছেন আসমাউল হোসনা আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো ধরে তোমরা ডাকো এই তৌহিদের মাধ্যমেই কিন্তু আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো দোয়া করছি আল্লাহমতাল আমাদের সকলকে সুন্দরভাবে তৌহিদ আল্লাহর একত্রবাদ বোঝা তৌফিক দান করুন ওসল্লা মহম্মদি ওসালাম